মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له يضلله فلا هادي ونشهد ان لا اله الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا محمدا عبده আলা সল্লি আল্লাহবাহি আজমাইন আমি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যে অবস্থান থেকে আমাদের আজকের আয়োজন দেখছেন তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আজ আমরা আলোচনা করব ইমানে মৃত্যু লাভের উপায় প্রসঙ্গে সম্মানিত দর্শক আল্লাহ সুবাহনত আলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আল্লাহ আল্লাহতালার দেওয়া ইমান দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমরা ইমান অর্জন করে তার উপরে অবিচল থেকে মৃত্যু পর্যন্ত যেন আমরা ইমানদার থাকতে পারি এবং আমাদের ইমান যেন হয় আমাদের মৃত্যু যেন হয় ইমানের উপরে ইমান নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি এটুকু হবে একজন ইমানদারের জীবনের চাওয়া এ চাওয়াটাই ইমানদার থেকে কাম্য এটাই ইমানদারের চাওয়া হওয়া উচিত আল্লাহ সুত কোরআন করিমের ভিতরে বলেন্লাহাদ করেন হে ইমানদাররা তোমরা আল্লাহ সুহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় কর আল্লাহ সুহাতার ভয়ের হক তোমরা আদায় করো এবং গলায় তম তুন ইল্লা ও আং তুম এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না সময় দর্শক আমাদের মৃত্যুর সময় যেন আমরা মুসলিম থাকতে পারি আমাদের মৃত্যুর সময় যেন আমাদের ইমান আমাদের অন্তরে অটল থাকে সেজন্য কোরআন এবং সুনার আলোকে আমরা কতিপয় আমল আজকে আলোচনা করব যে সমস্ত আমলগুলার মাধ্যমে একজন ইমানদার তার ইমানকে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে এবং তার ইমান মৃত্যুর সময়ও অবিচল থাকবে তার অন্তরে সম্মানিত দর্শক ইহজগতে অনেক মানুষ আছেন যারা তাদের জীবনের প্রথম অংশে অনেক অনেক ভালো কাজ করেন করছেন কিন্তু জীবনের শেষ মুহূর্তে গিয়ে মৃত্যুর সময় তাদের ইমান আর আমল আর থাকে না আবার অনেক লোক আসেন বিপরীত যাদের জীবনের প্রথমাংশে হয়তোবা আল্লাহ তাল্লাহার অবাধ্যতায় তারা লিপ্ত ছিলেন কিন্তু জীবনের একটি পর্যায়ে গিয়ে তারা হয়তো ইমান নিয়ে এসেছেন শুধু দর্শক এ বিষয়টিকেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহি মুসলিমের খাদিসির ভিতরে বর্ণা করেছেন এভাবে ইন্না আহাদাকুম লে যানা তোমাদের মধ্যে কেউ এমন আছেন যে জান্নাতি আমল তিনি করতে থাকেন জান্নাততে যাওয়ার জন্য যে সমস্ত আমলের প্রয়োজন সে সকল আমল তিনি করতে থাকেন হাত্তা মায়া কুন ও বই নাহ ও বই নাহা ই এভাবে জান্নাতি আমল করতে করতে সেই ব্যক্তি এবং জান্নাতের মাঝে মাত্র এক গজের দূরত্ব থাকে ফায়াস বেখো হালিহিল কিতাব ঠিক সে মুহূর্তে আল্লাহর লেখনে প্রাধান্য পেয়ে যায় তিনি জাহান বলেনার আর তোমাদের মধ্যে থেকে কেউ এমন আছেন যে সারা জীবন তিনি জাহান্নামীদের আমল বা জাহান নামে যাওয়ার মতো কাজ করেন গুনাহের কাছে লিপ্ত থাকেন অবাধ্য থাকেন হাত্তা মায়ু ওহা ইল্লা এমনকি একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে জাহান্নাম আর তার মাঝে সামান্য দূরত্ব থাকে অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রায় তিনি জাহান্নামের কাজই করতে থাকেন ফয়সেক আলে হিল কিতাব আল্লাহ লেখনই আল্লাহ তো জানেন যে সে চূড়ান্ত পরিণতিতে তার অবস্থার পরিবর্তন হবে আল্লাহর সে জানাটাই প্রাধান্য লাভ করে ওইটাই বড়ো হয়ে দেখা দেয় ফায়াহমাল আহলিল জান্না। তখন তিনি জান্নাতিদের কাজ অর্থাৎ ভালো কাজ এবং নেক আমল তিনি করতে শুরু করে দেন ফায়াত খুলাহা একটা পর্যায়ে গিয়ে তিনি জান্নাতে প্রবেশ করেন সময়ত দর্শক এহাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের শুরুতে বা মাঝে কোনো পর্যায়ে ভালো আমল করতে পারা এর মানে আমি জান্নাতি হওয়ার নিশ্চয়তা কোনোভাবেই নয় আবার কেউ মন্দ আমলে লিপ্ত বলে লোকটি জাহান নামি এ বিষয়ে আমরা নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই শুধু দর্শক এ হাদিস থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিক্ষা পেলাম এক যে ইমানের সঙ্গে মৃত্যু লাভ যে করতে পারবে তিনি কেবল জানাতে যাবেন অর্থাৎ মৃত্যুর সময়ও যার ইমান অন্তরে অবিচল থাকবে তিনি কেবল জানাতে যেতে পারবেন আর আরেকটি বিষয় আমরা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে শিক্ষা পেলাম যে আমাদের জীবনে আমাদের কোন ভালো কাজের ফলে অহংকার করার কোন সুযোগ নেই কারণ আমি আমার যে ভালো কাজ বা নেক উপরে তুষ্ট হয়ে অহমিকা প্রদর্শন করছি বা আমি নিজেকে বড়ো মনে করছি নিজেকে ভালো মনে করছি এর বিপরীতে অন্য কারোর কোনো মন্দ আমল দেখে হয়তো তার ব্যাপারে আমার ধারণার বিপরীত হচ্ছে খারাপ ধারণা করছি তাকে ঘৃণা করছি এর কোনোটি উচিত নয় কেন কারণ রাসুল্লাহ সাল্লাহ থেকে আমরা জানতে পারলাম যে শেষ মুহূর্তে কার কি অবস্থা দাঁড়াবে এটি একমাত্র আল্লাহ ছাড়ার কেউই বলতে পারে না দর্শক এই একই বিষয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আরেকটি বক্তব্য আর স্পষ্ট করে দেয় গোটা বিষয়টিকে তিনি বলেছেন আমাল মানুষ অনেক সময় খারাপ কাজ করতে থাকে অথচ তিনি লোকটি জান্নাতি অর্থাৎ তার একটা পর্যায়ে গিয়ে তবা করে তার জীবনের মোড় ঘুরে তিনি জান্নাতি কাজ করতে থাকবেন এবং জান্নাত লাভ করবেন আর এর বিপরীতে অনেক লোক জান্নাতের কাজ করতে থাকেন অর্থাৎ নিকামল করতে থাকেন ওয়াই হুমিন আহলিদ নার অথচ তিনি জাহান্নামের ফলে রসুল্লাহ সাল্লা রসল্লাম হাদিসের শেষাংশে এসে যে বাক্যটি বলেছেন সেটি হলো মূল আমাদের আলোচ্য বিষয় ওইনাম হওয়াতিম আর মানুষের আমল সমূহ মূলত নির্ভর করে তার শেষ মুহূর্তের উপর শৈবুখারির এ ছয় নম্বর হাদিস এটি থেকে আমরা জানতে পারলাম ইমানে মৃত্যু এটি হল একজন মমিনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি যতই ভালো কাজ করি না কেন আমার মৃত্যু যদি ইমানের উপরে না হয় তাহলে সে ভালো কাজের কোনো মূল্য থাকবে আর যতই মন্দ কাজ কেউ করুক না কেন যদি তার মৃত্যু হয় ইমানের উপরে তবা আমলে সালহের উপরে তাহলে সে কারণে তিনি আল্লাহ সব তালার কাছে পরকালে জান্নাতের অধিকারী হতে পারবেন সময়ত দর্শক শেষ পরিণতি যেন ভালো হয় মৃত্যুর সময় যেন আমরা ইমানদার থাকতে পারি সৎকর্মশীল হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি তার জন্য কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত আমল আমরা পাই তার ভিতরে এক নম্বর আমল হলো ইমানের উপরে ইসতেকামত তথা অটল অবিচল থাকা অর্থাৎ আমরা যে একবার ইমান এনেছি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের উপরে আখেরাতের উপরে আসমানে কিতাব সময়ের উপরে সমস্ত নবীর রসুলগানের উপরে পরকালের উপরে ভাগ্যের ভালো এবং মন্দ সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে এই বিষয়টির উপরে আমাদের উচিত আমাদের এই ইমান এবং ইমানের যে দাবি আমল নেকামল। এই চর্চার মাঝে নিজেকে অবিচল রাখা অটল রাখা এটাকে কন্টিনিউ করা আমরা যদি এই চর্চাটাকে কন্টিনিউ রাখতে পারি তাহলে ইনশা আল্লাহ আমরা আশা করতে পারি যে আল্লাহ সুবাহ আমাদেরকে ইমান মৃত্যু দিবেন কারণ পুরানিকারিমে আল্লাহ সুবাহনতাল সাত করেছেন নিশ্চয়ই যারা বলেছেন আমাদের রব আল্লাহ আমাদের পালন কর্তা আল্লাহ এই বিষয়ের প্রতি যারা ইমান এনেছে। এবং সুম্মস্তাকাম আল্লাহ একমাত্র আমার পালন কর্তা এটিকে বিশ্বাস করে এরপরে তিনি অবিচল থেকেছেন আল্লাহর সঙ্গে কোনো ইল্লা যোগ করেন নাই আল্লাহ পালেন অমুখেরও হাত আছে এরকম কোনো দৃষ্টিভঙ্গি বা আকিদা তাঁর ছিল না এই অবস্থার উপরে যদি তিনি অটল থাকেন অবিচল থাকেন মাঝে মধ্যে এদিক সেদিক তিনি না সরে গিয়ে থাকেন তাহলে তার জন্য আল্লাহ তালা বলছেন তা যেন আলি হিমুল মালা ইকা এই সমস্ত ব্যক্তিদের মৃত্যুর সময় আল্লাহ তালা ফিরেস তাগন তাদের তার কাছে নাজিল হবে এবং বলবে আল্লাহ তা আপনাদের মতো মানুষদের জন্য কোনো ভয় নেই আলোকে আমরা বুঝতে পারলাম যদি আমরা ইমান আনার পরে ইস্তে কামত আমাদের মধ্যে থাকে অটল অবিচল থাকে যদি আমরা ইমানের উপরে তাহলে ইনশা আল্লাহ আমাদেরকে আল্লাহ সুহ পক্ষ থেকে ফেরেস তারা আমাদের মৃত্যুর সময় এসে সুসংবাদ দিয়ে যাবেন অবহয় দিয়ে যাবেন এবং এটি নিশ্চিতভাবে আমাদেরকে ইঙ্গিত করে যে আমরা ইমানের সঙ্গে দুনিয়া থেকে যেতে পারব শুধু দর্শক আমরা অনেকেই ইমান এনেছি কিন্তু আবার মাসকে মাস ইমানের কোনো খোঁজখবর নেই নি ইমানের কী হাল ইমান চলে গেল না থাকলো আমি কি আদু মুসলিম রইলাম নাকি ইসলামের গণ্ডি থেকে কোনো কাজের কারণে বের হয়ে গেলাম কোনো দৃষ্টিভঙ্গি বা আঁকিদার কারণে আমার ইমান নষ্ট হয়ে গেল কিনা এই জিনিসগুলোকে অংশ আমরা লক্ষ্য করি না একবার ইমেন এনেছি মনে করেছি আর বোধহয় ইমান ভাঙার জিনিস নয় তাদের জন্য ভয়ের বিষয় আছে আর এর বিপরীতে যারা ইমার পরে অটল অবিচল থাকেন তাদের জন্য বিরাট সুসংবাদ রয়েছে যে তাদের ইমান এর উপরে তারা মৃত্যুবরণ করার সৌভাগ্য অর্জন করবে দর্শক এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার ইনশাআল্লাহ বিরতির পর এ বিষয়ে আমরা আলোচনা কন্টিনিউ করব আশা করি আমি হাশিম মাদানী আর আপনারা দেখছেন বাংলা নিয়ন্ত্রণ ইসলামের সাথে সংগতি মানবতার কল্যাণের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান পাড়াও থেকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য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 সুী দর্শক শ্রোতা মন্ডলী বিরতির পর আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আলোচনায় ইমানে মৃত্যুর উপায় সমূহ আমরা বিরতির আগে বলছিলাম ইমানে মৃত্যু লাভ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হল ইস্তেকামত অবলম্বন করতে হবে ইস্তেকামতের অর্থ হলো অটল অবিচল থাকা ইমানের উপরে আল্লাহ তালাকে রব হিসাবে যে আমরা স্বীকারোক্তি দিয়েছি সেই স্বীকারোক্তির উপরে যদি আমরা ইস্তেকামত অবলম্বন করতে পারি যদি আমরা অটল এবং অবিচল থাকতে পারি তাহলে ইনশা আল্লাহ আমাদেরকে আল্লাহ সুবাহ তালা ইমানে মৃত্যুর দৌলত এবং সম্পদ আমাদেরকে আল্লাহ তাল্লাহ দান করবেন আমরা যে আয়াতটি শুনেছি বিরতির আগে সে আয়াতটি সুস্পষ্টভাবে বলা আছে যারা আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করে তার উপরে অটল অবিচল থাকবে তাদের মৃত্যুর সময় ফেরে তারা এসে তাদেরকে অভয় দিবেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করবেন শুধু দর্শক যেটি বিরতরাকে বলছিলাম যে আমাদের অনেককেই দেখা যায় যে আমরা মুসলিম হিসাবে নিজের কিছু ইতিবাচক কাজ আমরা করি এরপরে দীর্ঘদিন পর্যন্ত আবার সেটার ধারা আমাদের আর চালু থাকে না বন্ধ হয়ে যায় আমরা আমাদের সে নেকাজের ধারা বন্ধ করে দিই আমাদের ইমানের পরিচর্যা করার ইমানকে পরিপুষ্ট করার যেই প্রচেষ্টা থাকা দরকার যে আর চর্চা থাকা দরকার এটি মাঝে অনেক সময় আমরা বন্ধ করে দিই ফলে ইমানে মৃত্যু লাভ করার যে সৌভাগ্য সেই সৌভাগ্য অর্জন করা থেকে আমরা বঞ্চিত হওয়ার সমূহ শঙ্কা চলে আসে সে দর্শক আসুন ইমানে মৃত্যু পেতে চাইলে আমরা যে ইমান এনেছি সেই ইমানের অটল অবিচল থাকার চেষ্টা করি কন্টিনিউ করার চেষ্টা করি আমাদের আমলকে নিয়মিত রাখার চেষ্টা করি আমাদের জীবনের কোনো ফাঁক ফোকরে জীবনের কোনো মুহূর্তে যেন আল্লাহ তালার অবাধ্যতায় আমাদের চলে না যায় আমাদের ইমানের ব্যাপারে খোঁজখবর না নিয়ে ইমানের ব্যাপারে রক্ষণাবেক্ষণ না করে আমরা যেন অবহেলা না করি বরং আমাদের ইমানের চর্চা এবং পরিচর্যাকে যেন আমরা কন্টিনিউ করি অটল অবিচল থাকতে পারি এই পরিচর্যায় তাহলে ইনশা আল্লাহ ইমানের মৃত্যু সহজ হন শুধু দর্শক ইমান মৃত্যু অর্জন করার দ্বিতীয় পদ্ধতি হল আত্ম এবং পর সংশোধনের প্রচেষ্টা যত থাক আমরা যদি নিজেকে এবং অন্যকে সংশোধন করার জন্য সবসময় সচেষ্ট থাকি আমার চেষ্টা যদি থাকে আমার ভুলগুলো কোথায় হচ্ছে আমার ত্রুটিগুলো কোথায় হচ্ছে আমার ভুল এবং ত্রুটির জায়গাগুলোকে যদি আমি সংশোধন করার চেষ্টা করি এবং অন্য মুসলিম ভাই বোন তাদের ভুল এবং ত্রুটি এগুলোর যদি সংশোধনের জন্য আমি যথাযথ চেষ্টা করি এবং কোনো মুসলিম একে অন্য সঙ্গ যদি কোনো কারণে বিবাদে লিপ্ত হয় কোনো কারণে যদি দূরত্বের সৃষ্টি হয় তাহলে ক্ষেত্রে তাদের মাঝে মীমাংসার ব্যবস্থা যদি আমি করি এই সংশোধন ইসলাম বলতে যা বোঝায় নিজের ইসলাম এবং অন্যের ইসলাহ অন্যের সংশোধন দুইজন মানুষের মাঝে বা দুইটা পক্ষের মাঝে মীমাংসা করার চেষ্টায় যদি কেউ লিপ্ত থাকেন এই কাজটিকে যদি তার জীবনের ব্রত বানিয়ে নেন এই কাজটি যদি তার সারা জীবন তিনি চর্চা করতে থাকেন এই কাজটিকে যদি সবসময় তিনি করেন এই আমলটিকে যদি তিনি বিশেষভাবে গ্রহণ করেন এই ব্যক্তি আল্লাহ লাভ করবেন জানুন যে ব্যক্তি ইমান আনলো আর এসলা করল নিজের ভুলগুলো কি কি এটা খুঁটে খুঁটে সংশোধন করার অভ্যাস গড়ে তুললো এভাবে তিনি চলতে থাকলেন তার জীবনের পথ অতিক্রম করতে থাকলেন তাহলে সংশোধন করতে থাকি আমরা একদিনে কেউই ফেরেস্তা হয়ে যেতে পারবো না আমরা একদিনে কেউ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যেতে পারবো না সময় দর্শক মানুষ ভালো হওয়ার জন্য তার। প্রচেষ্টাটুকু অব্যাহত থাকা দরকার ধীরে ধীরে তার চেষ্টা থাকা দরকার ভালো হওয়ার পথে অগ্রসর হওয়ার সময়টা দর্শক আজ মনে করুন আপনার জীবনে একটি ত্রুটি ধরা পড়ল। আপনি প্রতিজ্ঞা করুন আজ থেকেই এই ত্রুটিটি আপনার জীবন থেকে বিচ্ছিন্ন করে দিবেন। এভাবে আবার চলতি পথে আরেকটি অন্যায় কখনো ধরা পড়ল সেটি থেকে তখন বাদ দিলেন এভাবে দিতে দিতে একসময় দেখা যাবে আপনি পরিচ্ছন্ন জীবন লাভ করবেন আর প্রচেষ্টা প্রচেষ্টায় যদি আপনি থাকেন তাহলে কোরআনের আয়াত ইঙ্গিত করছে যে আপনি ইমানে মৃত্যু অর্জন করতে পারবেন আপনার শেষ তথা লাস্ট পরিণাম হবে ভালো আপনি ভালো পরিণাম পেতে হলে এ কাজটি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সকলকে তফিন্দার কর সম্মানিত দর্শক আমরা একদিনে কেউ ভালো হয়ে যেতে পারবো না ভালো আর অনুভূতি জাগ্রত হলে সবসময় চেষ্টাটা থাকা দরকার যে আমি কীভাবে ভালো হতে পারি কীভাবে আমি নিজেকে গুণা থেকে মুক্ত করতে পারি আল্লাহ সুলহানা তালা আমাদের সকলকে আত্মসংশোধন করা পরসংশোধন করা এবং বিবাদী পক্ষের মাঝে সবসময় মীমাংসা করার প্রচেষ্টায় আমাদেরকে ব্রত থাকার তোফিদান করো এর ফলে ইনশাল্লাহ আমরা অর্জন করতে পারব আমাদের সেই কাঙ্ক্ষিত দৌলত ইমানে মৃত্যু সম্মানিত দর্শক ইমানে মৃত্যু লাভের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহ তালা সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে আল্লাহ তালা শির থেকে মুক্ত আল্লাহ তালা শির থেকে পবিত্র আল্লাহ তালা কাউকে সহযোগী হিসেবে গ্রহণ করেন না আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন না কোনো স্ত্রী গ্রহণ করেন না আল্লাহ সুহান তালা সম্পর্কে কোনো নেতিবাচক ধারণা আমার থাকবে না সব ধারণা আমার ভালো থাকবে এক দ্বিতীয়ত আল্লা সুবাহান্লাহ বিষয়ে আমার সবসময় দৃষ্টিভঙ্গি থাকবে যে আল্লা সুবাহান তালা আমাকে যেহেতু ইমানের দৌলত দিয়েছেন তিনি শাহ আমাকে জান্নাত দিবেন তিনি আমাকে ইহমানের মৃত্যুর তৌফিক দিবেন এই আশা আল্লাহ সোহানের সাদ করেছেন আবী আমার বান্দা আমার সঙ্গে যেরকম ধারণা করে আমি তার সঙ্গে সেরকম আচরণ করি অর্থাৎ বান্দার ধারণার অনুপাতে বান্দার সঙ্গে আল্লাহ সুহান তালা আচরণ করে থাকেন শুধু দর্শক এহাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমি যদি আল্লাহর ব্যাপারে ধারণা রাখি প্রবল আশা রাখি অবশ্য আমাকে তার জন্য আশার জায়গাও তৈরি করতে হবে আমি নেকামলের চেষ্টা করব, আল্লাহ সম্পর্কে জানার চেষ্টা করব। আল্লাহ কত বড় দয়ালু কত বড় রহিম এবং ইতিবাচক সমস্ত চেষ্টা অব্যাহত রাখবো রাখার পর আল্লাহর সম্পর্কে আমি প্রবলভাবে ধারণা রাখবো এ তিনি আমাকে অবশ্যই ইমার দান করবেন তিনি আমার প্রতি অবশ্যই রহম করবেন এই ইতিবাচক ধারণা আল্লাহ তালা সম্পর্কে রাখলে আল্লাহ তালা ওয়াদা করছেন আল্লাহ সম্পর্কে যেমন ধারণা রাখা হবে আল্লাহটি তার সঙ্গে তেমন আচরণ করবে অর্থাৎ ই মানে মৃত্যু নসীব হবে তবে এখানে যে কথাটি বলেছি সেটি লক্ষণীয় যে আল্লাহ সম্পর্কে ধারণা আমি ভালো রাখব আশা করব আল্লাহ তালার কাছ থেকে কিন্তু আশার জায়গাটা আমাকে তৈরি করতে হবে আল্লাহ তালা চাইলে সব কিছুই পারেন আমি সব গুনাহের রাস্তা জেনে শুনে খোলা রাখলাম ওপেন রাখলাম সমস্ত অন্যায়ের দুয়ার আর আশা করলাম আল্লাহ আল্লাহতালা মাফ করে দিবেন। এটি অন্যায় আশা সময় দর্শক গুনাহ মানুষ করবেই মানুষ থেকে গুনা হয়েই যাবে কিন্তু তবা করে লজ্জিত হয়ে দৃঢ়ভাবে অন্তর থেকে খালেজভাবে প্রতিজ্ঞা করা পরবর্তীতে না করার জন্য এই চেষ্টার মাধ্যমে বান্দার পিছনের গুনকে আল্লাহ মাফ করেন এভাবে বান্দা আস্তে আস্তে আস্তে আস্তে যখন অগ্রসর হয় এবং আল্লাহর প্রতি সুধারণা রাখে আশা রাখে ক্ষমার আল্লাহ তালা ঠিকই বাঁধাকে ক্ষমা করে দেন সময় দর্শক ইমানে মৃত্যু লাভের জন্য আল্লাহ তালা কাছে আমরা ভালো আশা রাখি যে আল্লাহ তালা আমাদেরকে ইমানি মৃত্যুদান করবেন এবং তার জন্য আমরা যে প্রথম দুটি আমল বলা হলো আর কিছু আমল বলা হবে ইমানে মৃত্যু লাভের জন্য সে সমস্ত আমলগুলো আমরা করতে থাকি ইস্তেকামতের উপরে থাকি ইমানের চর্চাকে আমরা কখনো বন্ধ করে না দিই মাঝখানে যেন বিচ্ছিন্ন হয়ে যা না যায় ইমানের চর্চা সেদিকে লক্ষ্য রাখি এবং আমরা আত্মসংশোধন করি আত্মসংশোধন একদিন হবে না সারা জীবন আত্মসংশোধন করতেই থাকি করতেই থাকি তাহলে ইনশা আল্লাহ আল্লাহর প্রতি সুধারণা রাখবো আল্লাহ তালা ইমানি মৃত্যু দান করবেন সম্মানিত দর্শক ইমানে মৃত্যুর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল প্রকাশ্যে অপ্রকাশ্যে উভয় অবস্থাতে আল্লা সুবহান তালাকে ভয় করতে হবে আমরা অনেকেই আল্লাহ তালাকে ভয় করি মনে মনে কিন্তু আমাদের সে ভয় প্রকাশ হয় না আমাদের কাজে কাজেকর্মে প্রকাশে আচরণে আবার আমরা অনেকে ভাবে। বা প্রকাশ্যে আল্লাহ আল্লাহতালাকে ভয় করি কিন্তু আমাদের অন্তরে মূলত আল্লাহ তালার ভয় নেই কখনো কখনো আচরণে হয়তো ভয় প্রকাশ পেয়ে যায় বা ভয় জাহির হয়ে যায় কিন্তু আসলে অন্তরে আল্লাহ তালার ভয় নেই এমনটি হলে চলবে না বরং আল্লাহ তালার ভয় এবং তাকুয়া থাকতে হবে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ভেতরে এবং বাইরে প্রকাশ্য প্রকাশ্যের আরেকটি ব্যাখ্যা হল আমরা লোকচক্ষুর সামনে আল্লাহকে যেমন ভয় করব তেমনিভাবে লোকচক্ষুর আড়ালেও আল্লাহকে ভয় করব আল্লাহর প্রতি আমার ভয়টা থাকবে উভয় অবস্থাতে প্রকাশ্যেও অপ্রকাশ্যে শুধু দর্শক ক্ষেত্রে আমরা স্মরণ করতে পারি আল্লাহ সুবাহ আয়াত যেখানে আল্লাহ সুবাহ মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ সুবাহ তাকুয়া অর্জন করলে আল্লা সুবাহতালা আমাদের জন্য আখরাতের পরকালের ঘর অবধারিত করে রাখবেন আল্লাহ বলছেন তিলকাল দারুল আখরা সেই আখরাতের বাড়ি সেই আখরাতের গৃহ সেই আখরাতের ঘর না যে আলু হা ওই জন্য অবধারিত করে রাখি আমি যারা এই ধরা পৃষ্ঠে অহমিকা করতে চায় না ফসাদ সৃষ্টি করতে চায় না যারা শান্তি চায় কাজ করে যারা এখানে বিনয় অবলম্বন করে চলে এরপরে আল্লাহ তালা বলছেন বলে আকিবুলিল মোত্তাকিন শেষ পরিণতি মূলত মত্তাকির জন্য হয়ে থাকে সুয তাকুয়া অর্জন করলে তাকুয়া কি আল্লাহর ভয়ে ভালো কাজ করা মন্দ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করা একতা তাকর অনুশীলনের ভিতরে যদি আমরা থাকি তো আল্লাহ তালা ওয়াদা করছেন বলে আকিব তুলিল মোত্তাকিন শেষ পরিণতি মূলত মত তাকিদের জন্য হবে শুভ পরিণাম মূলত মোতাকিদের জন্য হবে শেষ পরিণতির ভালো হওয়াটা তাকেদের জন্য অবধারিত আসুন টাকুয়া অর্জন করার মাধ্যমে আমাদের ইমানই মৃত্যু লাভের গ্যারান্টি আল্লাহ সুলহাদ কাছ থেকে পেয়ে যায় আল্লাহ আমাদের সকলকে ইমানি মৃত্যু অর্জন করার জন্য যা যা দরকার তার সমস্ত আমলগুলো করার তোফিক দান করেন দর্শক আজ এ পর্যন্তই আমাদেরকে থামতে হচ্ছে সময় হয়েছে বিদায় নেবার ইনশা আল্লাহ একই বিষয়ে পূর্ণাঙ্গ আরও আলোচনা আমরা পরবর্তী কোনো পর্বে স্থাপন করব সে পর্যন্ত যে যেখানে থাকুন আল্লাহ রহমতে ভালো থাকুন এ আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেছিহিক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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম বিস সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফআ আই আলরায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো